জাবির ইবন আবদুল্লাহ রদিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাকে তার একটি কাজে পাঠালেন আমি গেলাম এবং কাজটি সেরে ফিরে এলাম অতপর নবী সাল্লাহ সাল্লামকে সালাম করলাম তিনি জবাব দিলেন না এতে আমার মনে এমন খটকা লাগলো যা আল্লাহ ভালো জানেন আমি মনে মনে বললাম সম্ভবত আমি বিলম্বে আসার কারণে নবী সাল্লাহ আলাই সাল্লাম আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আবার আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন না ফলে আমার মনে প্রথমবারের চেয়েও অধিক খটকা লাগলো সলাত শেষে আবার আমি তাকে সালাম করলাম এবার তিনি সালামের জবাব দিলেন এবং বললেন সলাতে ছিলাম বলে তোমার সালামের জবাব দিতে পারিনি তিনি তখন তার বাহনের পিঠে কিবলা হতে অন্য মুখে ছিলেন